तुम मर्चे पड़ा चेतना केम्चन पृथ्वी केवस्थिति घोषणा दाओ महा सबाई जेगे शुद्ध तुम्हार जगार अपेक्षा श्रुत सुस्थ संस्कृति विकाशर अंगीकार नहीं শাহজলাল শাহ পুরান রহমতুল্লাহ আলহি ও আউলিয়ার স্মৃতি রাজধানী কেন্দ্র করে দেশের অন্যতম শিশু কিশোর সংস্কৃতিক সংগঠন দাবানৌলের সিলেট শাখা চেতনা এর যাত্রা শুরু করেছিল দু সালে সুস্থ সংস্কৃতি চর্চা ও বিকাশের এক অনন্য প্রত্যয় অঙ্গীকার নিয়ে কাজ করছে সাংস্কৃতিক অঙ্গনে আর এর ই দ্বারা ভাই কোথায় মুসলমানদের পবিত্র ঈদকে সামনে নিয়ে ইলো বারা কেদম বারা কেদমো বারা ইল বারা কেদম বারা এলো খুশি রে গাইছে সবাই ভী হাসি খুশি সবার মুখে আনন্দ সঙ্গী এলো খুশি রে গাইছে সবাই ভী হাসি খুশি সবার মুখে আনন্দ সঙ্গী এলো খুশি রে গাইছে সবাই ভী হুসি খুশি সবার মুখে আনন্দ সঙ্গে ইদ মুব ইদ মুবা কদ মুব ইদ মুভারক কদ মুবা কারা ইদ মুব উঁচু নিচু গরিব উঁচু নিচু নাই ভেদাভেদ নাই সবাই সমান কালো সফেদ কালো সফেদ গুত্র বর্ণ হুক বিচন্ন থা পড়ে থা মোবার ইদমো বারা কি ইদমো বারাক ইদমারাক মারা এলো খুশি গাইছে সবাই গুশি সবার মুখে আনন্দ সঙ্গী এলো খুশি গাইছে সবাই গী হ খুশি সবার মুখে আনন্দ সঙ্গী এলো খুশি গায়ছে সবাই গী হ খুশি সবার মুখে আনন্দ সঙ্গীত ইদমারাক ইমারাক ই মারা idm mubarak idm mubarak idm mubarak idm mubarak खबारे दिल ईर दिन हाथ मिलाओ हाथ मिलाओ निजे खबर दो হাতে হাতে কাধে কা সবাই কেদম বারা কেদম বারা ইদম বারা কারা কেদম বারা ইদম বারা কেদম বারা কেদম এলো খুশি রে গাইছে সবাই গি হাসি খুশি সবার মুখে আনন্দ সঙ্গী এলো খুশি রে গাইছে সবাই গি হাসি খুশি সবার মুখে আনন্দ সঙ্গী এলো খুশি রাইচ সবাই গী হ খুশি সবার মুখে আনন্দ সঙ্গী ইারা ইারা কারা ইারা ইারা কারা ইারা ইারা কারা ইারাক ইম বারা কারা ইারা ইারা কদ মারা ইদম বারক ইদম বারা খেদম বারা ইদমারক ইদম বারা কিম বারা ইদম বারক ইদম বারা কদম ই বারা কেদম বারা ইদমার ইদম এতক্ষণ আপনারা শুনছিলেন দেশের অন্যতম শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন দাবানোলের সিলেট শাখা চেতনা এর পরিবেশনায় হৃদয় জাগা নিয়া গান গানের কথা ও সুর দিয়েছেন মোহাম্মদ তাহের আবদুল্লাহ কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ তাহের আবদুল্লাহ আবু বক্কর সিদ্দিক মরতবা আহমদ মুতাকি বিল্লাহ আহমদ কপিল ওবায়দুল্লাহ আল আমিন মুশাররফ ও আদনান আনোয়ার কৃতজ্ঞতায় চেতনা এর প্রধান পরিচালক মৌলানা কাউসার আহমদ চৌধুরী এবং উপপরিচালক মৌলানা মহিউদ্দিন উপস্থাপনায় ছিলাম আমি আহমদ মাহফুজ আদনান আল্লাহ হাফিজ